ভালো করে বুঝবে এবার আমি দুইটা দাবি করব। এই দাবির দলিল দিয়েই আমি শেষ করবো করে তাদের ইবাদত শাহাদত উদযাপন করতে তাজিয়া মিছিল ঠিকই বের করে কিন্তু ওই শিয়ার বাচ্চা শাহাদত মানে না কি নামে শাহাদ কিন্তু ওই মোতার বাচ্চা ওই শিয়ার সন্তানটা শাহাদ মানে শাহাদ মানে এটা আমার দাবি আমি দলিল দেব দুই নম্বর ওই নামে রাস্তা বন্ধ করে রেলি বের করে উদযাপন করে মিলাদ কি উদযাপন করে মিলাদ কি করে কিন্তু এই সুন্নি নাম ধারী করে আহলে বাইকের নামে রাস্তা বন্ধকারী শিয়ার বাচ্চা শাহাদত মানে না বকুশ করে শাহাদতের তেমনি ভাবে সুন্নি নাম রাস্তা বন্ধ করে রেলি বের করে আমাদের বর্তমান বিশ্বে খ্রিস্টান সম্প্রদায় নামে একটা সম্প্রদায় আছে এই খ্রিস্টানরা প্রতি বছর পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাস ডে নামে জন্ম দিবস পালন করে কারা পালন করে বলেন না কি পালন করে কোন খ্রিস্টান কোনদিন তাদের নবীর নামে সিরাজ অনুষ্ঠান করেছে কোন মায়ের সন্তান দেখাতে পারবে পারবে খ্রিস্টানের সন্তানটা খ্রিস্টানের বাচ্চাটা সব সময় মসিহ, তাদের নবীর নামে কোন সিরাজ মাহফিল করে মিলাদ মানে মায়ের পেট থেকে দুনিয়াতে আসা মিলাদ করে কি মায়ের পেট থেকে আমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসার নাম মিলাদ মিলাদ মানে মায়ের পেট থেকে দুনিয়াতে তো খ্রিস্টানের বাচ্চা উদযাপন করে মিলাদ কারণ ওই কপাল খ্রিস্টান নবীর সিরাজ অনুষ্ঠান করতেই পারে না সিরাজ অনুষ্ঠান করতেই কারণ ওই খ্রিস্টানের কাছে তাদের নবী ইসা আলী সাল সালামের জীবনের ইতিহাস তাদের কাছে সংরক্ষিত নাই কথা বুঝলাম খ্রিস্টানের কাছে তাদের নবীর সিরাজ সংরক্ষিত খ্রিস্টানের কাছে তাদের নবীর সিরাত সংরক্ষিত উদযাপন করতে কারণ এই মিলাদ ছাড়া তাদের কাছে কিছুই নাই কিন্তু মুহাম্মদীর নামে এই সুন্নি নামধারীদের কি হয়ে গেল যে নবীর বই প্রকাশ করতেছে মিলাদুল নবী রেলি বের করতেছে মিলাদুল নবী দশন করতেছে মিলাদুল নবী ওই কপাল কি হয়ে গেল তুমি তো ওই নবীর উন্মত দাবি করতেছো যেই নবীর কিভাবে সংরক্ষিত সাহাবিরা করেছেন ওই নবী কিভাবে জুতা আগে দিতেন নবী কিভাবে মসজিদে ঢুকতেন কিভাবে মসজিদ থেকে বের হতেন এই নবীটা কিভাবে লেনদেন করতেন এই নবীটা কিভাবে বাজারে লেনদেন করেছেন বিবাহ করেছেন এই নবী সন্তান লালন করেছেন এই নবী কিভাবে রাত্র কিভাবে এই নবী পুরা জিন্দিগিত সনদ সহ সংরক্ষিত করে দিয়েছেন কি করেন আমি কিন্তু তোমার কি হয়ে গেল তোমার কি হয়ে গেল তুমি ওই নবীর উন্নতি দাবি করতেছো যেই নবীর পুরা সিরাজ সংরক্ষিত না এর চেয়ে বড় পুরা কপাল কেউ হতে ভালো করে বুঝবেন খ্রিস্টানরা বলে ভালো করে বুঝবেন খ্রিস্টানরা বলে আল্লাহ থেকে সন্তান বাবার কৈরস থেকে বের হয় না করছেন মনে হয় খ্রিস্টান বলতেছে ঈশা সালাম আল্লাহ থেকে বের হয়েছে একজন ইহুদি বলে আল্লাহ থেকে আর আমাদের আমাদের ওই সুন্নি নাম ধারী বলে আমাদের নবী আল্লাহর নুরু থেকে বের হয়েছে খ্রিস্টান বলতেছে তাদের নবী আল্লাহ থেকে বের হয়েছে ইহুদি বলতেছে হয়েছে তাদের নবী নাকি আল্লাহ থেকে বের হয়েছে আর আল্লাহ কোরআনে বলে লামিয়ালি দেওয়ালে কেউ পারেন আমি আল্লাহ কারু থেকে বের হয় নাই আমি আল্লাহ থেকেও কেউ বের হয় নাই আল্লাহ কারু থেকে বের হন নাই আল্লাহ থেকেও কেউ বের খ্রিস্টান বলে ঈশ্বরের সালাম আল্লাহ থেকে বের হয়েছে ইহুদি বলে উজাই আল্লাহ থেকে আমি আল্লাহ ইউলাদ আমি আল্লাহ থেকেও কেউ বের হয় নাই আল্লাহ থেকে কেউ বের কি বোঝা গেল যারা আল্লাহ থেকে তাদের নবী বের হবার সেও একই কারণে পথ এই জায়গায় কথাটা এবার আমি মূল দাবিতে চলে যাই আমি বলেছিলাম আমাদের সন্ন্যী নামধারী বন্ধুরা তারা মিলাদ মিলাদ বলে এলাকায় এলাকায় করে। কিন্তু মিলাদ মানে আর শিয়ার বাচ্চাটা শাহাদত শাহাদত বলে হায় হুসাইন হায় হুসাইন করে কালো পোশাক পরে রাস্তা বন্ধ করে ঠিক কিন্তু শাহাদত মানে শিয়ার বাচ্চা বের হয় শাহাদি বের হয় কালো পোশাক পরে হয়নি নাম ধারী বেদাতি বের হয় হাসতে হাসতে না ভাই আমি দাবি করেছি শিয়ারা শাহাদ মানে এবার দলিল এক নম্বর আলাদা হয়েছে আপনারা মারা না গেলে কেউ শহীদ হতে পারবে আরে ভাই পারবে এবার মজার কথা বলি আমাদের এই শিয়াদের রাফলিদি শিয়াদের কী দাবি আমার কাছে আসে আমদানের কথা বলি সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব যেমন আমাদের কোরআনের পরে কাছে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধির লেখা এই দুই বইয়ে তারা লিখেছে কি লিখেছে যে তাদের ইমামরা কে মরে না ইমামরা কেউ বরং এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় এক জায়গা থেকে আরেক জায়গা কি হয় কিতাবে লিখতেছে হেগর ইমামরা কেউ মরে না কেউ মরে না আর রাস্তা বন্ধ করে বলে শাহ অর্থাৎ তোমাদের কেউ মৃত্যুবরণ করে না আর শাহাদ বলা হয় যে মারা যাবে যে মারা যাবে যার আস্থা বের হবে ওই ব্যক্তি শহীদ হয় আর তুমি রাস্তা বন্ধ করে বলতেছো শাহাদ মাঝে আরেক জায়গায় না। তবে তাদের নিজের ইচ্ছায় হইলে মরে ইচ্ছা হইলে এর নাম শহীদ না আত্মহত্যা এর নাম শহীদ তো যেই ব্যক্তি নিজে নিজে আত্মহত্যা করে নিজের ইচ্ছাকৃত মারা যায় এই ব্যক্তি মাজলুম হতে পারে এই ব্যক্তি মজলুম হতে পারে যেমাম করে সে তো শহীদ হয় না যে আত্মহত্যা করে তার উপরে কিসের জুলুম যাকে নিজের ইচ্ছায় যে মরে সে তো শহীদের মর্যাদা পেতেই পারে না শহীদের মর্যাদা পেতেই কিতাবে লিখে হেদের কেউ মরেই নাই পায় নাই আর রাস্তা বন্ধু কইরা নামে শাহাদি করে করে কি না। বাচ্চা উদযাপন করে শাহাদত কিন্তু শাহাদ মানে বলেন না বলেন না শাহাদ মানে আর সুন্নি নাম ধারী ওই বেদাটি মিলাদ উদযাপন করে কিন্তু মিলাদ মানে ওই ব্রিদা দিকে জিজ্ঞেস করবেন কত বই লেখলা মা আমেনার গর্ব থেকে দুনিয়াতে এসেছেন ওই দিনই মিলাদ ওই দিনই মানে মিলাদ হলো মায়ের পবিত্র পেট থেকে দুনিয়াতে আসা এর নাম মিলাদ এর নাম ভালো করে বুঝেন এর নাম উরে বলবেন মিলাদ যেহেতু বলেছ এবার মিলাদ সামান কিন্তু তোমাদের বই বলে কি বলে দেখায় আপনাদের ওদের বই বইয়ের নাম হলো কোরআন হাদিসের অকট্ট দলিল প্রমাণে মিলাদ ও কেয়াম বিতর্কের সমাধান ওই বেদাতি সন্ন্যী নাম ধারী বাইদের মুফতি আজম ছোট মুফতি না মুফতি আজম মুফতি আজম আল্লাহ মুস্তফা হামিদির লেখা এই বইয়ের তেইশ নম্বর পৃষ্ঠ আলী ও নূরের তৈরি কিশোর তৈরি বলেন না বলেন না কিশোরের তৈরি ওই বেদা থেকে বললেন মাহফিলের শিরনাম, মিলাদুল শিরোনাম কি মানে নবীর জন্ম নবীর আর দাবি নূরের তৈরি নুরের তৈরি ও কুল্লু মোল্লা যে নূরের তৈরি হয় মায়ের পেট থেকে দুনিয়াতে যদি বলে হা হা আসতে পারে ওরে বলবেন মোল্লা সাহেব জিবাহাইল সালামের আব্বার নাম আর আম্মার নামটা কইয়া যাক নিশ্চিত আছে তাহলে মনে হয় আজ্লাহাম আছে নিশ্চিত আছে নাই নূরের তৈরি কোন কিছুর আব্বা হয় আমা হয় যে নূরের তৈরি হয় তিনি মায়ের প্যাগ থেকে বের হয় হয় যে মায়ের থেকে বের হয় এর নাম তো মিলাদ ও অন্য মুল্লা মাসিলের শিরোনাম দিয়েছ মিলাদুলনী রাস্তা বন্ধ করেছো। মিলাদুল নবীর নামে আর বকুয়াস করতেছ নবী নূরের তৈরি হয় তার তো মিলাদ হয় না আর মিলাদ হয় না এর মানে তুমি মুল্লা মিলাদি মানো সব মিলাদ মিলাদ বলে এদেশের সাধারণ জনতার পকেট থেকে টাকা আত্মসাত করার ঘৃণ তরিকা ছাড়ার কিছু না খ্রিস্টানরাও তাদের নবীর মিলাদ মিলাদ পালন করে কিন্তু নিজের পকেটের পয়সা কার পকেটের পয়সা কোন খ্রিস্টান তাদের নবীর মিলাদ ক্রিসমাস ডে উদযাপনের জন্য রাস্তা বন্ধ করে গরিবের পকেটের টাকা সাদাবাদি করে কিন্তু তুমি নবীর এমন আসে নদীর মিলাদ উদযাপন করার জন্য রাস্তার রিক্সাওয়ালার পকেটের দিকেও দিকে না কিন্তু মিলাদামানে মিলাদ মানে একটা মজার কথা বলি খ্রিস্টানরা বলে ইসা আল্লাহ থেকে এসেছেন আল্লাহ থেকে মানে তিনি নোর আমাদের এই দোস্তরা কয়ে নবী আল্লাহ থেকে এসেছেন মানে কি আছে রাগ করছে না আমার উপরে কিছুটা হলেও কিভাবে খ্রিস্টান বলে ইসারে সালাম আল্লাহ থেকে বের হয়েছে মানে আল্লাহর রূপুর কিছুটা হলেও দলিল আছে কিভাবে তার আব্বা থাকে না সালামের আব্বা ছিল যে নূরের তৈরি হয় তার বিবি থাকে না সালামের বিবি ছিল যে নূরের তৈরি হয় সন্তান থাকে না ঈশালামের সন্তান ছিল না তার নাতি থাকে না ঈশালামের নাতি ছিল না যে নূরের তৈরি হয় তার কন্যা থাকে না ইসলামের কন্যা ছিল না যে নূরের তৈরি হয় তার মেয়ের জামাতা থাকে ওই মিলাদি মোল্লা বলবেন মাথায় টুপি মাথা দিয়েছো না চার খ্রিস্টান যদি তাদের নবীকে নম আল্লাহর মূলের তৈরি বলে কিছুটা যুক্তি হলেও তো আছে কিন্তু তোমার মাথার ভিলু খেলো কোথায় এই নবীর তো আবদাব মাটির তৈরি আব্দুল্লাহ আছে আসবে কি নাই এই নবীর মা আমেনা এই নবীর দাদা আব্দুল মুত্তালিব মাটির তয়রি এই নবীর ফুপি সবিয়া মাটির তয়রি ডানদিকে তাকাও এই নবীর এই নবীর চাচা হামজা মাটির তয়রি এই নবীর চাচা ইবনে আব্বাস মাটির তয়রি এই নবীর কন্যা যয়নব মাটির এই in a miracle now. মাটির তৈরি এই নবীর কন্যামা মাটির তৈরি এই নবীর ছেলে তহের মুব্রাহিম সর্ত মাটির নাতি আলী বিন আবুল আজ মাটির নাতি উমামা বিন আবুল আস মাটির তৈরি এই নবীর নাতি আব্দুল্লা বিন উসমান মাটির তৈরি এই নবীর ইনাতি এই নবীর ইনাতি হাসান বিন আলী মাটির তৈরি এই নবীর ইনাতি হুসাইন বিন আলী মাটিরই তৈরি জয়নব বিনতে আলী মাটির তৈরি এই নবীর বিনতে আলী মাটির তৈরি এই নবীর বিনতে আলী মাটির তৈরি আরে এই নবীর এই নবীর এই সৌদা বিবি তো মাটির তৈরি এই নবীর শ্বশুর আবু বকর মাটির তৈরি এই নবীর শ্বশুর কুমার মাটির তৈরি এই নবীর শ্বশুর মাটি বামে মাটি এই নদীকে তুমি মাটির তৈরি থেকে কিভাবে বের করে দাও তোমার তো মস্তিষ্কের চিকিৎসা করানো উচিত ঠিক সেই নবীর উপরে নিচে মাটি ডাইনা আমাদের বাংলাদেশের প্রসিদ্ধ তরিকা আছে অনেকগুলি বেলা একটা তরিকা হলো ফুল তলি মাসলাকি নাই দস্তদের কিতাব ষোলো খুন করে এই গ্রুপ তাদের বাংলাদেশ আন্দোমানে তালামিদে ইসলামিয়া ফুলতুলি মাসলাকের এই বই সুবে সাহাদ চোদ্দশো আটত্রিশ হিজড়ি সনে বের করেছে এই বইয়ের নব্বই পৃষ্ঠা ক নাম্বার পৃষ্ঠা ভাই বলেন না করতেছেন না তোমার উপরে নব্বই নাম্বার পৃষ্ঠায় কি লিখেছে দেখেন খেয়াল করতেছেন সবাই খেয়াল করতেছেন খেয়াল করে শুনতে হবে দেখেন কি যার নূর মুবারক সৃষ্টি করে আল্লাহ বিশ্ব সৃষ্টি বিশ্ব জগত সৃষ্টি করেছেন মানে নবীর নূর দিয়া বিশ্ব জগৎ এর মানে এই বিশ্ব জগতের মাঝে আসমান আছে কি নাই ভাই আসমান আছে কি নাই এই জমিন আছে কি নাই আবুল দাহ আছে কি নাই এই বিশ্ব জগতের মাঝে আফমাল সামিল এই বিশ্ব জগতের মাঝে জমিন এই বিশ্ব জগতের মাঝে পাহাড় কি বিশ্ব জগতের মাঝে পাহাড় এই নদী এই খাল এই ভাল্লুক এই হিংস্র প্রাণী এই মানুষ এই কাফের এই উতবা এই সাহেবা এই আবুলাহেল আবুলাহা সামিল কি সামিল না সামিল কি জামিল না দাবি করতে নবী নূর ন থেকে হ্যাঁ দাবি কি নবী কিসের তৈরি না নবী কিসের তৈরি দলিল দিল নবীর নূর দিয়া সব নবীর নূর দিয়া আরে ভাই নবীর নূর দিয়া দিদি সব বানায় ওই মোল্লারের জি মোল্লা সাহেব দাবি করেছ নবী নুরের তৈরি নবী নূরের তৈরি ঠিক হ্যাঁ দলিল দিলাম নবীর নূর দিয়া সব বানাইছে প্রশ্ন হলো মোল্লা সাহেব মাটির তৈরি বাকি আছে কে আছে কি বোঝা এ আসলে নবীকে নূর মানে ভাই মানে সলিম উদ্দিন কলিমুদ্দিন রহিম সবাই ঠিক আছে এদের মাথা ঠিক আছে দরকার এই চিকিৎসা করে আমাদের এলাকায় ফেতনাবাজি করবেনা তো যেই ব্যক্তি মিলাদ মিলাত বলে চিল্লায় আবার দাবি করে নবী নূরের তৈরি ওই মোল্লা মিলাদ মানে মানে মিলাম আরো মোটা দলিলা হলতে শেষ করে দেবে শিয়ার বাচ্চা শাহাদত মানে মোটা দলিল দেবে আপনাদের একজন ব্যক্তি মারা থেকে। এখন আত্মীয় স্বজন সবাই কান্না কইরা ঘরে গিয়ে ঘুমা কি বুঝা গেল আত্মীয় স্বজন ওই মরা ব্যক্তিরে খুব মহ্বত করে না মহবত করে ঠিক ভাই আমার কথা কি বুঝছেন ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন শিশার বাচ্চাকে জিজ্ঞেস করবেন তুমি মাতম কবে থেকে শুরু করো কয়ে পহেলা মহার পহেলা হরত হজরত হুসৈন পোহরম শহীদ হন দোসরা মোহরম শহীদ হন তেসরা মোহাম্মদ মোহরম শহীদ হন তিন চার পাঁচ ছয় সাত আট নয় শহীদ মাতম করে শিয়ার বাচ্চা আহুদাস করে শিয়ার বাচ্চা মাতম করে তাহাতারি করে নয় তারিখেও করে দশ তারিখেও করে কি করে অথচ দশ তারিখ সকালে হজরত হুসাইন শহীদ হন দশটা সময় করে কালা কাপড় রক্তাক্ত করে মাতম করে কান্দে ওই সময় বুঝছে হজরত হুসাইন শহীদ হয়েছেন দশে মুহাররমের আসরের কিছুক্ষণ আগে আসরের কিছুক্ষণ করে বুঝুন শিয়ার বাচ্চা ওই দশে মুহার যেহুর্তে কল্লা আলাদা হয় যখন হজরত হুসাইন দশে মুহরমের আসরের আগ মুহূর্তে শহীদ হয়ে গেলেন ওই শিয়া জোরের আগেই বাসা দিয়া ঘুমায় ঘুমায় কি ঘুমায় না জিজ্ঞাস করেন তুমি যেহর কিন্তু যেই মুহূর্তে শহীদ হন নাই এই মুহূর্তে কান্দ আর শহীদ হইল বাড়িতে গিয়ে ঘুমাও এর মানে হজরত হুসাইন দুনিয়ায় জিন্দা ওই শিয়ার বাচ্চারা ভাল লাগে না শিয়ার বাচ্চার ভালো হজরত হুসাইনের কল্যা আলাদা হয়ে গেল হয়ে গেলেন রবির কলিজার টুকরার জান চলে গেল এই মুহূর্তে শিয়ার বাচ্চার মনে আনন্দ আসছে কান্না থামায়া গিয়া হিন্দি সিনেমা দেয় আরে কি করে না এ শাহত মানে যদি শাহাদ মানতো ওই শিয়ার বাচ্চা কান্না শুরু করতো আসরের পরে সময় তাহলে ওই শিয়ার বাচ্চা শাহাদ মানে শাহাদ মানে আর আমাদের এই দোস্তরা দশ জুলুসে ঈদ মিলাদুন নামে সিল্লায় কিন্তু মিলাদ মানে দুই কিভাবে আমাদের আপনারা কি অনুপস্থিত করছে মনে হয় আমি সময় নেব না শেষ করে দেবো এই যে পনেরো মিনিট শেষ করে দেবো এখনই বলেন না আমরা এখানে হাজির না হাজির মানে উপস্থিত হাদির মানে তোরা বলে আমাদের নবী সব জায়গায় ভালো করে বুঝেন মিলাদ মানে মায়ের প্যার থেকে দুনিয়াতে আসা মায়ের প্যার থেকে মায়ের প্যার থেকে আসা ওই মূল জিজ্ঞেস করেন আমাদের নবীর মেলাদ হয়েছে হা হা হয়েছে অবশ্যই হয়েছে আমাদের নবী দুনিয়াতে এসেছেন মায়ের পেট থেকে এসেছেন বাবা আবদুল্লার ঐ রায়গায় হয় নাই কেবল সৌদিতে হয়েছে পৃথিবীর সব জায়গায় হয়েছে নবীর মিলাদ সব জায়গায় হয়েছে আর এই মানুষ বলেন না সব জায়গায় হা হা হয়েছে তবে পুরা পৃথিবীর সব জায়গায় হয় নাই কেবল সৌদিতে হয়েছে কোথায় হয়েছে আমাদের নবীর মেলাটা পুরা সৌদিতে হয় নাই কেবল মক কাতে হয়েছে কেবল মক ইমান আছে তো আবদুল্লার বাড়িতে হয়েছে আবদুল্লার বাড়িতে বিশ্বাস আছে তো আমাদের নবীর মেহলাতটা পুরা আব্দুল্লা পুরা বাড়িতে হয় নাই একটা ঘরে হয়েছে একটা ঘরে করে বুঝেন আমাদের নবীর মেলা পুরা বছর হয় নাই এক বছর হয়েছে কি বলুন আমাদের নবীর মেলাটা পুরা বছর হয় নাই এক মাসে হয়েছে আমাদের নবীর মিলাদটা হয়েছে ভালো করে বুঝেন ভালো করে করে বুঝেন আমাদের নবীর মিলাদ হয়েছে পুরা পৃথিবীতে হয় নাই শুধু সৌদি হয়েছে পুরা সৌদি হয় নাই বরং শুধু মোটায় হয়েছে শুধু কুরাই কুরাই বাড়িতে এক জায়গায় হয় এই ব্যক্তি হাজির নাজির হতেই পারে না পৃথিবীর এক জায়গায় এক মুহূর্তে একটা বাংলাদেশের মিলাদ মফিলা মিলাদ হয় যে জন্ম নেয় যে মায়ের পেট থেকে যে মায়ের আক থেকে মায়ের পেট থেকে মায়ের ওদর থেকে দুনিয়ার একটা জায়গায় নামে এই ব্যক্তি সর্বত্র হাজির হতে পারে ওই মুল্লা কে বলেন তোমার মাথার চিকিৎসা আগে কার যেই ব্যক্তি মিলাদ হয় যে ব্যক্তির মিলাদ হয় ওই ব্যক্তি হাজির নাজির হতেই পারে না ওই ব্যক্তি হাজিরের নাজির হতেই পারে কি সম্ভব হাজির মানে সব জায়গায় থাকা ভালো করে বুঝেন আমাদের ওই দোস্তদেরকে বলেন তুমি কি নবীর মেরাজ মানো মানেন আপনারা তো মানেন কে কে মেজ মানেন দেখান তো দেখ আপনাদের ঘুম দেখুন সবাই মানেন তো সবাই মেরাজ মানেন না সবাই মানেন তো কাকে বলে মেরাজ বলা হয় আমাদের নবী ওহানির ঘর থেকে বাইতুল্লা গিয়েছেন থেকে মদিনা গিয়েছেন মদিনা থেকে মাদায়ম গিয়েছেন মাদায় থেকে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আকাশ ষষ্ঠ আকাশের পরে সপ্তাকাশিঙ্গেহা পেরিয়ে আমাদের নবী আল্লাহ আর ছিলেন যে বলে ছিলেন সে হাজির মানে ঠিক আছে না ভাই বুঝলাম যদি নবী আর সে থাকেন তাহলে হাজির তাহলে কিন্তু যদি বলো না না তিনি ও মেহানির ঘর থেকে মদিনা হয়ে মদায়ন হয়ে তুরে সিনা হয়ে বেতল হেম বেতল হেম হয়ে পেরিয়ে সিদ্ধুল মুখে গিয়ে থাকেন যদি মানো তাহলে হাজির নাজির মানতেই পারো না হাজির নাজির মানতেই তাহলে সেই ব্যক্তি বলে নবী সব জায়গায় হাজির এই ব্যক্তি নবীর মেরাজ মানে তো যেই ব্যক্তি নবীর মেরাজ মেসলামের ইতিহাসের এই মহান মেরাজ অস্বীকার করে খাইতে খাইতে যেতে পারে কিন্তু আশেক রসুলের কাতারে তার নাম হতেই পারে না এই ব্যক্তি আশেখ রসুল হতেই সে নবীর মেরাজ মানে না হ্যাঁ আশেখ রসুল হে আশেখ রসুল না গুছ্ত এসে নজর হতে পারে আপনার এখানে সবাই হিজরত মানেন তো সবাই মানেন কেউ স্বীকার করেন এখন হিজরত কাজরত বলা হয় ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া এর মানে আমাদের নবী মক্কা ছেড়েছেন মক্কা মদিনা গিয়েছেন মদিনা হেতে হিজরত মানে মানে হিজরত বুঝে না বুঝে না হাদির থাকে হাদির থাকে হিজরত মানে মানে তো যেই ব্যক্তি লীলা পিতে হিজরত অস্বীকার করে নাম্বার আশেগ রসুল আশেগ রসুল নাট্পা আশেখ রসুল এবার শেষ কথা শেষ কথা বলতে চল না আমাদের শিরোনাম দেয় miladun nabi miladun nabi miladun nabi arab boye leke amader nabi alimul ghaib nabi sabjare sabjare aur surah an-nahal ar 78 number ayate min butuni ummahatikum la ta'lamuna shay'a la ta'lamuna shay'a jei byakti থেকে বের হয় ওই ব্যক্তি কোন হয় ব্যক্তি মাধ্যম ছাড়া সব কিছু জানতে পারে তাহলে আস্তাব মা ফল আস্তাব কিচ্ছু জানতে পারে না মা তাহাল আস্তাব জানতে পারে এর মানে তুমি আলিমুল গায়ব দাবি করে নবীর মিলাদ অস্বীকার করো বলি নবীর মিলাদ তাহলে এ মিলাদ মিলাদ বলেছিলাম শরীর কি নাজিল দরকার আমি ওদের করে বলি বাচ্চা করে পাট পাঠ করে যেই মুহূর্তে ওই আসতে থাকত নবীর শরীর ঘরমাক্ত হয়ে যেত নবীর শরীর কাক থাকতো নবীর শরীর হয়ে যেত ওই কষ্টকর ওই নাজিলকে মিলাদের হুকুমটা কি ওদের এক এক হুকুম আছে ওদের বই থেকে আমি দেখাবো ওরা বলে যে প্রথম প্রথম বলতো মিলাদ হচ্ছে বেদাতে হাসানা বেদাতে বেদাতে মিলাদুখী বিতর্কের অবসান মুস্তফা হামিদি এটা হচ্ছে এখন ওদের কি বললাম ভাবতাম বেদাতে হাসানা এটা বল কি জিনিস বুঝেন নাই এটা আসলে বেদা এটা ঠিক আছে কিন্তু উত্তম বেদাত আমরা বললাম ভাগদান উত্তম বেদাত নবী তো বলেছেন কুল্লু বেদা দলালা সবকটি বেদাতি গুমরাহি তো তোমরা এই উত্তম বেদাতের মিলাদ উদযাপনের দলিল কই পাইছ ভালো করে বুঝেন ভালো করে বুঝেন বেদাত বলা হয় নতুন নতুন কাজ নতুন কোরআানে আছে আমার বললাম বাগদান মিলাদ কি কয় এটা বেদাতে হাসানা বেদাতে মানে বললো বেদাত নবীর জমানায় থাকলে এটা ভেদাত হতে পারে আরে বাড়ে নবী করেছেন এই কাজ ভেদাত হতে পারে সাহাবি করেছেন ভেদাত হতে পারে দুঃস্থদের বললাম ভাবলাম মিলাদ যে উদযাপন করো রাস্তাতে বন্ধ করো যে করো এটা কি কয়টা বেদাতে বললাম দলিল কি পাহাড়িতে বুঝেলাম দাবি করতে দেব দাবি করতে দি কি আচ্ছা মানলাম তো বেদাত যে জিনিস হয় ওইটা থাকতে পারে লজ্জা হয় না বই লিখে মিলা কিয়ামের নামে বই লিখে কোরআনের দলিল দিয়ে হাজি দলিল দিয়ে জালিয়াতি করতে লজ্জা মারা দাবি করো বেদাত বেদাত বেদাত আমার কোরআনের দলিল নাও কোন মুখে আছে না দোস্তদের ওরা আড়াইশ কয়টা বেদাতে হাসানা তবে মূলত শূন্যতে হাসানা মূলত কি আমরা বললামের সোচনা ভালো করে করেছে। মিলাদের সোচনা একশো আটাত্তর নাম্বার পৃষ্ঠা দেখেন একশো আটাত্তর নাম্বার পৃষ্ঠা আমরা বললাম বাগদান মিলাদ কবে থেকে শুরু হইতে লিখছে একশো নাম্বার পৃষ্ঠা লিখেছে প্রথম যিনি মিলাদ শরীফের মাহুল চালু করেন না তিনি হলেন ইরাকের কিরমিল শহরের বাজশাহ আবুদ মুজফর উদ্দিন সুতরাং বুঝা গেল এটা শুননক আমাদের কিভাবে লিখতেছে ভন্ডন চালু করছে আবার এটা কোরআন এবং সহিদ দ্বারা প্রমাণিত মিলাদ পুরানো হাদিসের অরিলের প্রবাণ তো যেই মুখে ইর বলতেছা মুখে লজ্জা করা মিলে আর ওই মিলে চালু করছে ইরাকের বাদশা ছয়শ চার না ছয়শ ছয়শ চার হিদড়িতে ভণ্ড বাদশাহ আরেকজনের কি দাম লিখছেন পরিচয় আরেক বুঝতে বেদাতি আলহাজ হাজার মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদির সাহেব উনি এই বইয়ের এবং ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠায় তিনি খুব মহাব্বতের সাথে লিখেছেন যে এই কাজটা চালু করছে এর নাম ইবনে দিয়া হেঁটে কিতাব লিসানুল মিজান ইবনে হাজার কিতাব এই কিতাবে ওই মিলাদ উদযাপনের পক্ষে যিনি দলিল লিখেছিলেন ওই মুজাফর দরবারে তার ব্যাপারে ইবনে দহিয়া কেমন লোক ছিল লিসানুল মিজানের ইন হাজার আসরানি তার ক্ষেত্রে ইবনে দিয়া কেমন লিখতেন ঐক্য হিসেবে আমি পাইছি মানে ওই এলাকায় এমন একটা লোক পাওয়া যায় না যে কইতো যে ইবনে দাহিয়া বালা মানুষ এরকম কাউকে পাওয়া আর এই সমাজের সবচেয়ে মৃত্যুকে তো পাওয়া যায় যে দুই একজন ওর সুর দুষ্ট হতে পারে না আরেকটা মজার জিনিস ছিল কি দিল জিউলাজ মানে জাহির বলা আমাদের ওই দুদিকে হানা দিয়েছিল না কালছিল জিনিস লামাজারে বড় ভয়ঙ্কর জিনিস আজকে আজকে আসলে গেছে মালানা জিকুল্লাহ খান সাহেব উনি নিজে আমাকে ঘটনা শুনিয়েছেন ওনার মসজিদের ঘটনা পরে বয়ান করে গেছেন কেন কারণে শুনিয়েছেন জিজ্ঞাসা করে তো বললেন ওই দুইটা ছেলে হুলদুরের তাস্তিরে বসত নিয়মিত তো ছেলেগুলো মিলে আরেকটা ছেলেকে তিন দিনের নিয়ে হাত বান করে কয়। আজকে আমি পোস্টমর্টম করবো দুশো দিন আরেকদিন সময় নষ্ট করবো এখন যে নামাজ শিখাইছে তাবিলি কিবা যা চল্লিশ দিনের জন্য যা যা তিন দিনের জন্য যা যা তিন চিল্লা দিয়ে আয় এরপরে ওই ভণ্ড ওই গামজা সাইরা দিয়া বনামী সাইরা দিয়া চল্লিশ দিনের চিল্লা দিয়ে নামাজটা শুরু করে ঠিক আর আমাদের ওই দোস্তরা যখন দেখে দিয়ে নামাজটা ধরছে তো একটা আর একটা না আর ওই দোস্তরাশা অস্বতা সৃষ্টি করে দৃষ্টি করে এই আমি দোস্তদের একটা নাম দিচ্ছি আহালে ও হালে কিনা খালি অস্ত্র বলবে টি হয় নাগরি হয় হয় না ভেতর হয় হয় না ছন্দ হয়ে গেছে কলুটা হইলো কি হয় না এটা এটার নাম বসা এটার নাম আর বাইটার নাম কি বলবে তোরম মাথায় পাখড়ি কেন আপনি বলবেন আমি তাহলে তিল্লা দি আসছি ও বলবে ইলিয়া করিস তো এই কিতাব গুলি তুই মসজিদে তালিম করিস সুতরাং তুই মুশ্রেক বলে নিল্লা ও যখন আপনার মুশ্রেক তখন আপনার মনে হয় আসে না হায় আমার তাবলিকটা হয় কি হয় না মনে বস্তা আসে না হায় আমার পীর মুড়ি হয় কি হয় না তো যারা এসে আমাদের টুপিতে সব জায়গায় বস্তা ঢুকিয়ে দেয় এদের নাম কিছু আহলে হাদিস নয় আহলে বস্তা যখন ওয়াশা দিতে আসবে বাবা মালিক কেউ পারেন না কোন জায়গায় দেয় আল্লাহ বল আল্লা দেয় অন্তরে কোন জায়গায় অশ্বসা দেয় আমার কথা আপনারা বুঝতেছেন না করতেছেন ফ্যাট ভরে গেছে আমি আগেই বসতে এত দীর্ঘ সময় বান করলে আসলে সে আসরে পড়ছে বসে আসেন তো এখন মানুষের অন্তরে কোন জায়গায় প্রশ্ন হলো অন্তরে ওয়াস্তা দানকারী ব্যক্তি কি শুধু জিন রূপে আপনার জবাব দেওয়া দরকার মানুষের অন্তরে সৃষ্টিকারী সন্ন্যাস শুধু ইডলিশ রূপে জিন হয় না বরং মানুষ হয় কি হয় না আর আমি বলি ওই জিন রূপী সন্ন্যাসের তুলনায় মানুষ কারণ ওই জিন দিয়া আপনার মোবাইলে ঢুকতে পারে না জিনরুপি খন্স মোবাইলে ঢুকতে পারে আপনার পৃথিবীতে ঢুকতে পারে আপনার মসজিদের খতিব হয়ে অবস্থা দিতে পারে আপনার এলাকার মাহফিলের বক্তা হয়ে অবস্থতা দিতে পারে সৌদি রুমালের ঘুমটা দিয়ে বই লিখে মাহপিলের বক্তা হয়ে আপনার মনে কিন্তু এই মানুষ আপনাকে ইমামের বিরুদ্ধে খেপিয়ে বিরুদ্ধে এই জন্য এই মানুষ টুপি সন্ন্যাসটা জিনিস সন্ন্যাসের তুলনায় হাজার কুটিগুণ ভয়ঙ্কর হাজার কোটিগুণ শেষ কথা বলতেছি এখন লোকটা কেমন হবিদকার লোকটা কেমন ছিল জানেন এই লোকটা একে তো লালাজ ছিল দুই নাম্বার এই লোকটা ব্যাপারে ছিল এবং আহমদ কি এরপরে সাদিদ আল পাটারি প্রচন্ড ষড়যন্ত্রী ব্যক্তি এবং এই ব্যক্তি তার দিন বিষয়ের ক্ষেত্রে কম নজর রাখত এরকম এক ব্যক্তি এই চালু করছে বুঝা গেল মিলাদ নী থেকে প্রমাণিত কি বুঝা গেল যারা মিলাদ মিলাদ বলে চিল্লায় মাহফিল গরম করে আর আমাদের ওয়াহি গালি দেয় এই সমস্ত ভন্ডরা আসলে মিলাদ মানে না আসলে মিলাদ আব্বার নাম ছিল আব্দুল্লহাব আব্বার নাম কি বলেন না বলেন না আব্বার নাম কি এই মোহাম্মদ বিন আবদুল্লোহাবার কাছে আছে আমি আমাদের কথা বলি না মজার কথা হলো এই মোহাম্মদ ছেলের নাম মোহাম্মদ আব্বার নাম আব্দুল্লাহাব আব্বার নাম আব্বার নাম এই মুহাম্মদ সৌদ সরকার সহযোগিতায় আরব থেকে ভণ্ড তার নাম কি আব্দুল ওয়াহ যখন দেখলো তার ছেলে মোহাম্মদ এই মিলাম কিয়াম কবর মাজার পূজার বিরুদ্ধে কাজ শুরু করছে আব্দুল ওয়াহ ছেলে মোহাম্মদ তেজ্যপুত্র করছে কি করছে কবর কুঁদার বিরুদ্ধে মাদার কুঁদের বিরুদ্ধে যে আওয়াজ তুলেছিল নাম তার মোহাম্মদ নাম তার নাম তার এর পক্ষে যে আওয়াজ তুলেছিল তার নাম আব্দুল ওহা তার নাম তাহলে কাদের সাথে মিল থাকলে যদি দীর্ঘিকার লাগিয়ে সম্বন্ধযুক্ত হয় তাহলে এই উপায় কৌমিরা মিলাদের বিরোধী কিয়ামের বিরোধী কবর পূজারে বিরোধী মাজার প্রজারে বিরোধী তাদের এই কাজটা মিলে আরবের সেই মুহাম্মাদের সাথে কি মিলে না ওলামায়ে দেবন্ধ যা করে আরবের মহাম্মত তা সুতরাং কাদের সাথে মিল রাখলে যদি সম্বন্ধ হয়ে তার নাম হয় তাহলে এই উপমহাদেশের ওলামায়ে দেবন্ধ সত্যিকারের মোহাম্মদী দিলে শুরু ও ওই হাফ কবর পুজার পি শুরু কিন্তু উদুর পিন্ডি বুধুর গেলে তাপায় উদুর পিন্ডি বুধুর গালে আমরা না এরা আমরা আল্লাহ রবিন আমাদের লাম ভাবি আরিম